মানবতার সমাধান <tiny> বাংলার দূরের কাছে সম্মানিত সুদী দর্শক বৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পৃষ্টিভি দেখছেন সকলকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অভিহিত আছেন যে আমরা ইসলামের রকম সমূহের জাগতিক যে ফায়দা বা উপকারিতা আছে এ বিষয়ে আলোচনা করে আসছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা ইসলামের পঞ্চম রোকন হ্যাজ নিয়ে আলোচনা করব। হ্যাজ মুসলিম সংহতির প্রতীক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচয় করে নিই আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলম ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্ববাবু আছেন বিশিষ্ট বিনশিদ আর আমার বামদিকে আছেন আরেক ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলম দিন শেখ আহমদুল্লাহুল্লাহ যথারীতিথি আমি হার হোসেন রয়েছি আপনাদের সাথে উপস্থাপনায় শুধুও দর্শকবৃন্দ কথা ছিল আমরা আলোচনা করব ইসলামের রোকন সমূহের জাগতিক ফায়দা ও উপকারিতা তার মধ্যে আমরা পঞ্চম নম্বর রকুন হ্যাজ এ প্রসঙ্গে আজকে আলোচনা করব হাজ ইসলামের একটি রোক হ্যাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাবাদ হাজ আমাদেরকে দুনিয়ার জীবনে যে শিক্ষা দান করে আর আখারাদের যে সফলতা বয়ে আনে এ বিষয়টি আমাদের জানা একান্ত প্রয়োজন যখন আমরা কোনো আবাদতের তাৎপর্য উপলব্ধি করতে পারব। তার গুরুত্ব জানতে পারব তখন এর ভিতরে আমাদের সুমিষ্টতা আসবে একাগ্রতা আসবে আমরা এবাদত করে সাপ পাবো অথবা আসন বিষয়টি নিয়ে আমরা গভীরে যাই আলোচনা শুনি প্রথমেই আমরা এর আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাব শেখ মুজফর বিন মোসেনকে হ্যাজ কি। আলহামদুলিল্লাহ অন্যতম একটি তা রুকুনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমরা বুঝতে পারি হজ শব্দের অর্থ হল আল ইরাদা সংকল্প করা করা এটা হলো হজের পারিভাষিক অর্থ বলতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হজ বলা হয় মানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে হজ হলো এরাদা মানে আল্লাহর জিয়ারতের এরাদাকে হজ বলা হয় জি আর শরীয়তের পরিবেশে যদি আমরা বলি তাহলে নির্দিষ্ট দিনে শুধু বাইতুল্লাহ নয় নির্দিষ্ট স্থান সমূহে নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করা কারণ হজের মূল অনুসঙ্গটা যখন হজের প্রসঙ্গটা আসে তখন এর সঙ্গে অনেক বিষয় জড়িয়ে থাকে আমরা এর আগে রমাজান সম্পর্কে একটা আলোচনা করেছি পরে একটা মাসে যেমন সংশ্লিষ্ট যদিও বা সারা বছর করা লাগে একটা মাস করা লাগে কিন্তু আর হজের বিষয়টা মাত্র কয়েকটা দিনের মধ্যে এত আহকাম সীমাবদ্ধ এর মধ্যে যেন যদিও হজ সম্পাদন করতে হয় মাত্র কয়েকটা দিনে দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচ দিনের মধ্যে হজটার আকামগুলো পূর্ণ হয়ে যায় তার অর্থ এটা নয় যে ইসলামের একটা রুকুন মাত্র এই কয়েক দিন এটা পালন করা যায় রমজান মাস সিয়াম একটা রুকুন কিন্তু সারা বছর না হয় শুধু এক মাসের মধ্যে বন্দি কেন পালন করতে গেলেই বোঝা যায় কেন বন্দী এত মাসে হয় না ঠিক প্রসঙ্গটা এই যে কয়েকটা দিনের মধ্যে হলেও। যিনি বাইতুল্লাহ করতে যান উপস্থিত হন মিনাতে উপস্থিত থাকেন মুজদালি ফেতে যান তিনি বুঝতে পারেন হজকে ইসলামের রুকুরের অন্তর্ভুক্ত করার মধ্যে এবং তার আহকামগুলো পালন মধ্যে কতটানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ধন্যবাদ আপনাকে আমরা একটু আলোকপাত করি আল্লাহ হজ প্রসঙ্গ বিস্তারিত বিভিন্ন জায়গায় এনেছেন অনেকগুলো আয়াতে হজ এবং নিয়ম এবং সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আওয়াজ বি শাহতান রহজিম আল হাজ আশ্বর আলু হজ নির্ধারিত কয়েকটা মাস এর ব্যাখ্যায় সাহাবাহরাম বলেছেন সওয়াল দুল কায়দা প্রথম কয়েকটা দিন হলো হজের সময় হামান ফারাতফি হিন আলহাজা যে ব্যক্তি এই সময়ে হজের সিদ্ধান্ত নেবে হজকে নিজের উপরে পরস করে নেবে পালা রাফাতা কাজ করতে পারবে না কি কোন বিতর্ক ঝগড়াও করতে পারবে না মানে হজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হেবাদত এর পবিত্রতা রক্ষার জন্য আল্লাহ রবাহিন সতর্ক করে দিয়েছেন যে সেখানে গর্ভিত কাজ করতে পারবে না সেখানে সে কোনো প্রকার এখানে মূল বিষয়টা হলো হজ এমন একটা আবাদত যেখানে ঝগড়া অশ্লীলতা বা রাগারাগি হওয়াটাই স্বাভাবিক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষার মানুষ যায় কেউ কাউকে চেনে না বোঝে না কথাও বোঝে না কেউ গাড়োর গায়ে পাড়া কেউ জায়গা থেকে সরিয়ে দেয় কেউ এবং বই আবহাওয়ায় মানুষ অস্থির হয়ে যাবে কিন্তু এই পরিস্থিতিতেও যেমন আমরা রমজানে আমরা আলোচনা করেছি নিজেকে আত্মনিয়ন্ত্রণ করবে কারোর সাথে ঝগড়া করবে না কাউকে কষ্ট দেবে না কোনো অন্যায় কাজ করবে না অশ্লীলতা চিন্তা আসবে না তাহলে এটা তাকওয়া এবং আল্লা মুখী তার একটা অত্যন্ত জীবন্ত প্রশিক্ষণ হয়ে যায় এর মাধ্যমে এখানে আর একটা শর্ত করা হয়েছে রসম সাল্লাম হজ করতে যাবে নাকি পাবে তবে একটা বাধা দেওয়া যায় মানে হজ্জ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল। তবে শর্ত হলো সেখানে কোনো ফাঁসি কাজ করবে না খারাপ কাজ করবে না এবং কোনো অশ্লীল বাক্য উচ্চারণ করবে না এই মানে হজ্যের বিষয়টা যদি কেউ নিয়াদ করে তাকে পূর্ব শর্ত হলো যে এই অপকর্ম থেকে এবং মুখে অশ্লীল বাক্য উচ্চারণ করতে বিরত থাকবে এখানে যেটা আমরা দেখি এগুলো তো মুমেন্ট এমনি করতে চান না হজের জন্য বিশেষ করে আল্লাহ কেন বললেন কারণ হজের ভিতরে এই ধরনের কর্মের পরিস্থিতি তৈরি হতে পারে এমন একটা সমষ্টি তৈরি হয় যে একজন মানুষ নিজের দেশে অত্যন্ত সম্পদশালী সম্মানী। কিন্তু ওখানে যে দেখা যাচ্ছে যে একেবারেই চেনে না একজন রং বেরঙের মানুষ অন্য ভাষার মানুষ তাকে মোটেও সম্মান করে নি আরো তার কষ্ট দিয়েছে তারা তার জন্য একমাত্র প্রতিদিন হজের সময়সীমার কথার ভিতরে আর একটু স্পষ্ট হওয়া দরকার আল্লাহ বলেছেন আলহাজমা কয়েক মাস ধরে হজ হয় এখন দর্শকদের প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক সাওয়াল শুরু হয়ে গেল সাউওয়ালের প্রথম দিন থেকে নিয়ে তিনি যে কোনো মুহূর্তে হজের এহরাম বেদে হরামে প্রবেশ করতে পারেন হজ সূচনা হয়ে গেল হজের সূচনা হয় এহরামের মাধ্যমে অতএব হজের সূচনাটা এহরামের মাধ্যমে হতে পারে আর হজের পরিচিতি যে বিষয়টা আসছে বিজ্ঞানের এই আবিষ্কারের মাধ্যমে সেটা হয়তো আমরা কয়েক ঘন্টায় কয়েক হাজার মাইল অতিক্রম করে চলে আসতে পারি মুখ্যায় কিন্তু আমরা চলে যাই আজ থেকে কয়েক বছর পিছনে তখন পঞ্চাশ বছর বছর যদি এই নির্দিষ্ট কয়েকদিন থাকত তাহলে তারা হয়তো দায়িত্ব পালন করতে পারতো না এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমের সুযোগ দিয়েছেন যে সওয়াল থেকেই শুরু হলো যারা আসবে তখন থেকেই আসতে পারবে মূল আমরা অন্যান্য আবাদ মতোই আল্লাহ করেছেন এদিকে লক্ষ্য রাখা হয়েছে আবার মূল হজটা যেটা আমরা জানি জিল হজ মাসের আট নয় দশ এগারো বারো তেরো এর ভিতরেই হজ পালন হয় এই সময়টা আমি যদিও বের হয় নয় মাস যদি আগেও বের হয় আমাকে সাওয়াল মাসের থেকে এহরাম বাঁধতে খুব সুন্দর আলোচনা হচ্ছিল বিরতিতে যাওয়ার ছোট্ট বেরিতে কিছুক্ষণের মধ্যে আসবো আল্লাহ একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেন্ট মডার্ন বুক এবার सब समस्या समाधान मध्य सुन शुम नीश मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गोडी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 सकाल एगारोटेराम विपद नेमे आसार कारण तुम क्यों जान मृत्यु कमना ना कर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 যেটা আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল আপনি যেন কি বলতে চাচ্ছিলেন এখানে একটা হেকমত আছে যে এই মাসগুলো জিলহজ জিলহ মাসের মোটামুটি প্রায় দুই মাস দশ দিন বা তেরো দিনের মতো আর কি এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসতে হলে একটা সময় লাগবে সকল প্রান্ত থেকে যেন মানুষ আসতে পারে এই জন্য আল্লাহ রাবুল আলমটা সময়টা বেঁধে দিয়েছেন দেখা গেছে যত যুগ আগেই হোক না কেন যখন ঘোড়ার মাধ্যমে উপস্থিত হয়েছে যা পানি জাহাজের মধ্যে উপস্থিত হয়েছে কিন্তু দেখা গেছে যে ঠিক টাইমে পৌঁছে গেছে যার কারণে অন্য অন্য এবাদতের ক্ষেত্রে যেমন সময়টা কখনো কম কখনো একটু বেশি কিন্তু হজ্যের ক্ষেত্রে যদিও হজ্যের মূল কার্যক্রম অল্প আট তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত কিন্তু এহেরাম বাতার জন্য একটা বিরাট সময় বেঁধে দিয়েছে যেন সকল শ্রেণীর যে প্রান্তের মানুষ সবাই প্র আসার একটা কারো দুই মাস কারো চার মাস কারো নয় মাস কারো এক বছর লাগবে প্রত্যেকে করে আগে আসতে পারতেন মূলত আল্লাহ ফাকালা ভালো জানেন যে তিনি এতটুকু হাতে সময় কমে দিয়েছেন কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যেটা মনে হয় সেটা হলো যে ধীরে ধীরে যাতে সবাই এসে পৌঁছাতে পারে এবং যাতে কারো একটু দেরি হলেও কারণ দূরের সফর যেহেতু বাড়াই দেওয়া যে মূল পর্ব যে শুরু হয় তারও আগে প্রাথমিক কিছু কাজ যে কেউ এসা অমরা করবেন কেউ এসা তোয়াফে জিয়ারা করবেন কুদুম করবেন এগুলি যদি মনে করেন একদিনে হয়তো লক্ষ লক্ষ হাজিদের কাজগুলি করা যাবে পেয়েছেন যে আজকের বাস্তবতা আমরা সবচেয়ে সুন্দর করে বুঝতে পারি আজ থেকে হয়তো একশো বছর আগের লোকজন এত স্পষ্ট বুঝতে পারতেন না কিন্তু আজকে আমরা যেটা দেখছি সময় যে সৌদি গভর্নমেন্ট বা সৌদি হজ কর্তৃপক্ষ প্রত্যেক দেশের হাজিদের আসার জন্য একটা মোটামুটি একটা সময়সীমা ঠিক করেন বিশেষ করে আভ্যন্তরীণ হাজি যারা সৌদি আরবের আভ্যন্তরে যারা থাকেন প্রবাসী অথবা স্থানীয় তাদের জন্য সময় দেন একেবারে শেষ মুহুর্তে ঠিক হজের দুই দিন বা তিন দিন আগে আসার অনুমতি থাকে সাধারণত আগে আসতে পারে কিন্তু সাধারণত ওই টাইমটা এতে হয় কি এই ধারাবাহিকভাবে আসতে আসতে আস্তে আস্তে প্রেশারটা একসঙ্গে পড়ে না আল্লাহ ফক্রবির বিরাট একটা উপকারিতা আর হজের পরিচিত আল্লাহ রসুল্লাহ আলহিউ একদিন আমাদের মাঝে ভাষণ দিচ্ছিলেন তো প্রসঙ্গ উনি বললেন যে আলাই কুমল হজু আল্লাহ তোমাদের হজকে ফরজ করেছেন অতএব তোমরা হজ করো এক ব্যক্তি প্রশ্ন করলেন ইয়ার রসলাল্লাহ প্রত্যেক কি এটা করতে হবে রসুল্লা আক্রম সাল্লি সাল্লাম নীরব থাকলেন লোকটি আবার প্রশ্ন করলেন তিনি নীরব থাকলেন তিনি আবার প্রশ্ন করলেন তিনি নীরব থাকলেন চতুর্থ বার রসুল্লাহ আক্রম সাল্লি বললেন যদি আমি তোমাদেরকে বলতাম নাম হ্যাঁ প্রতি বছরই করতে হবে তাহলে তোমাদের উপর ফরজ হয়ে যেত অতএব আল্লাহ ফকরাবলাদ তোমাদেরকে একবার জীবনে ফরজ করেছেন এটার উপর তোমরা বলবৎ থাকো হজে জীবনে একবার ফরজ হয় হজার আরেকটি পরিচয় হল যেটি অন্য সমস্ত হচ্ছে যে দুটি কারণে স্বাতন্ত্র রাখে বিশেষ বৈশিষ্ট্য রাখে এক অন্য ইসলামের পাঁচটা রকমের প্রথম চারটি রোকন যে কোনো একমুখী একমুখী বলতে আমি বোঝাচ্ছি হয় সেটা শারীরিক আর না হয় অর্থনৈতিক হজ এমন একটি ইবাদত যেটার ভিতরে অর্থনৈতিক বিষয়ও জড়িত শারীরিক পরিশ্রমও জড়িত অর্থাৎ আল্লাফাকবুল ইজাদ উভয় পাঁচও রকমের প্রথম চারটি রোকনের দুটি মৌলিক উপাদানের দুটি আল্লাহ তালা হজের ভিতর দিয়ে রেখেছেন অর্থাৎ এখানে শারীরিক পরিশ্রম লাগে অর্থনৈতিক ব্যবস্থারও প্রয়োজন হয় খরচেরও প্রয়োজন হয় দ্বিতীয় যে বৈশিষ্ট্য হজের ভিতরে আসে যেটা অন্য এবাদগুলোর ভিতরে নাই সেটা যে হজটি অত্যন্ত প্রেমময় একটি বুঝলাম কোরআনকারি আল্লাহ ফখরাবুল ইসলাম হজ সম্পর্কে সুরে বাকারাতে সুরে হজে সুরে আলে এমরানে সুরা যে আলোচনা করেছেন তার মৌলিক আয়াত চার পাঁচটি আমরা পাই নির্দেশনামূলক প্রত্যেকটি আয়তের ভাষাটা আয়াতের বাঁচন মুখী টা হলো অত্যন্ত প্রেমম যেমন সিয়াম সম্পর্কে আল্লাহ বলেছেন কুতিবা আলিম তোমাদের আল্লাহ ফকরবুল সালাদ সম্পর্কে হজের বিষয়টি আল্লাহ ফক্রব অত্যন্ত ব্যতিক্রমী এক ভাষা দিয়ে আল্লাহ তালা সম্বোধন করে আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ বলেন বাক্যটির অত্যন্ত চমৎকার একটা দিক হল এখানে আল্লাহ ফক্রবাদ প্রান্ত থেকে সফর করে আসবে এটা আল্লাহর পাওনা মানুষের উপরে আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে ঘোষণা অন্য আল্লাহ ফক্রব বলছেন আল্লাহর জন্য করাবে এখানে স্পেশালি বলা হচ্ছে আল্লাহর জন্য হজের যে নির্দেশ এগুলোকে আমরা লক্ষ্য করলে দেখি এখানে এক ধরনের প্রেম এক ধরনের আল্লাহর সঙ্গে বান্ধার একটা অধিকার একটা বিশেষ সম্পর্কের ইঙ্গিত বহন করে এখানে আর একটা জিনিস লক্ষণীয় শব্দ গুলো আলা ব্যবহার হয় তখন সেটা হয়ে যায় কর্তব্য মানে আবশ্যকীয় কর্তব্য হয়ে যায় তখন খরচ হয়ে যায় মানিস্তাতা এলাই সাবিলা যে ব্যক্তি সেখানে যাতায়াতের সেটা জি বিষয়টা হলো হজের যদি আমরা এবং আখের হাতের দেখি তাহলে তো সেটা অনেক গভীরের শরীয়তের গুরুত্ব যেটা মাসায়করা তখন আলোচনা করলেন আসলে শরিয়াত কেন গুরুত্ব দিয়েছে এটা বুঝতে হলে গুরুত্ব আমাদের বোঝাও দরকার আর এই গুরুত্বের অনেকগুলো দিক আছে একটা হলো যে হজ না করলে এবং সাহাবাহাম হজ না করে এমনকি সুস্থ আছে চার পাঁচ বছর চলে গেছে হজ করেনি এদের ব্যাপারে সাবধানতামূলক সতর্কতা মূলক বলেছেন যে তাদের হলো অথবা তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদ এটা ক্ষমতা থাকা সত্ত্বেও হজে না যাওয়া মানে ইসলামের পূর্ণাঙ্গতার পরিচয় না। যে একটা রকুন সে অস্বীকার করলো এখন হজে আপনার আমরা বুঝলাম আল্লাহরের আমাদের সমাজে অনেক অস্পষ্টতা আছে অনেক সময় আমরা জাকাতের সাথে হজকে মিলিয়ে ফেলি থাকলে জাকা দিতে হয় জমি কিনে ফেললে তো জাকা দিতে হয় না এই জন্য টাকা জমি কিনে ফেলেন আমার তো নগদ টাকা নেই আসলে হজ সম্পূর্ণ ব্যতিক্রম মানুষের প্রয়োজনের বাইরে যদি অতিরিক্ত এমনকি একজন মানুষ স্বাভাবিক চলাচল করে সংসার চলে হঠাৎ দু লাখ টাকা তিন লাখ টাকা পেয়েছে যে টাকাটা তার সংসার জীবনে লাগে না ওই টাকাটা হাতে আসার সঙ্গে সঙ্গে তার হজ হয়ে গেছে হজের রেস্তে এসে গেছে কিন্তু সে টাকাটা হয়তো অন্য কোন বিনিয়োগ করে ফেললো কিন্তু ফরস কিন্তু আর চলে গেল না ফরস থেকেই গেল আমরা না বুঝে আমরা এখানে দুটো ভুল করি আমরা বাঙালি সমাজে একটা হলো অনেক সময় হজের গুরুত্ব না বুঝে টাকা পয়সা জমা জমি অনেক কিনেছে আমার তো নগদ টাকা নেই হজ করবো কী দিয়ে কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় সংসার চালানোর উপরে আমার প্রতি বছরে যে ধান আসে অথবা আমার ফসল আসে আলু আসে এটার বিক্রি করে প্রতি বছরের নতুন জমি কেনা হয় নতুন অন্যান্য বাড়ি ঘরের কাজ করা হয় আর ওলামাই বলছেন যদি কিছু জমি থাকে যে জমির ফসল তার প্রয়োজন না ওইগুলো বিক্রি করে হজে যেতে হবে এটা একটা বড় ভুল করি আর ভুল করি আমাদের সমাজে বিশেষ করে হজকে বয়সের এবাদত মনে করি অর্থাৎ হজ ফরজ হোক না হোক জীবনে করব। এটা হজ কিন্তু ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করা এছাড়াও আছে আমাকে গত কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছেন আমার অনেক টাকা পয়সা ছিল আমরাও করছি কিন্তু হজ করা হয়নি এখন টাকা পয়সার বড় সমস্যায় আছি আছে। আপনার হজ ফরজ ছিল টাকা যে তার জন্য কোনটা অপেক্ষা করছে এবং समष्टिक आलोचनार मध्य दिए चाहे विषयटार खुटीनाटी दिक्कत अपन सामने तुमरा जाते बेपारे बे, को प्रकार अस्पष्टता ना थे समय हलोर समय दिखेना विदाय देते हो पर्वे आब कल्लाहर समय जीता अपन साथ हाजिर होब इल्ला तलोक ये प्रत्याशा आल्लाहर काल्लाह अपन सकल केकल के কল্যাণের উপরে প্রতিষ্ঠিত রাখুন এবং হজের মতো গুরুত্বপূর্ণ এই রুপনের গুরুত্ব আরোপ করার তহকিবদান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগত মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 জয়েন্ট ডাকর নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়